أو بالله من شيء يمانع ردي بسم الله الرحمن الرحيم ويحلفون بالله ما قالوا ولا قد قالوا كلمه تنطقيها ضروا بعد اسلامهم هم هم بما لم وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ رَسُولُهُ مِنْ بَعْدِ إِذْ ظَهَرَ لَهُمُ الْبَيِّنَاتُ وَإِنْ يَتَمَنَّوْا لَئِنْ أَنْذَبَهُمُ اللَّهُ عَلَى مَا هُمْ اللَّهُ عَذَابًا أَلِيمًا فِي يَوْمٍ آخِرٍ তিনি আমাদেরকে কোরআন মজির সরাসরি বুঝে শুনে আমল করার উদ্দেশ্য নিয়ে দাসুর কোরআনে বসার সুযোগ দান করেছেন সেই জন্য রাবুল আলমিনেরই সুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লা আল্লাহ সুবাহ এখানে তারা আল্লাহর নামে অসম করে বলে যে তারা এমন সব কথা বলেনি তারা অবশ্যই কুফি কথা বলেছিল এবং ইসলাম গ্রহণের পর তারা কুফি করেছে এবং তারা এমন ইচ্ছা করেছিল যা করতে তারা সক্ষম হয়নি আর এতে এজন্যই তারা করেছিল আল্লাহ এবং আল্লাহ রাসুল ज अनुग्रहे सम्पदशाली करी ता कबा कर तम आजि कबा ती कुी पथे फिर जाए आल्ला तक शक्ति देवें कठोर क्रीड़ादायक शक्ति এবং আঁকের এবং এই জমিনে তাদের জন্য কোনো অভিভাবক সাহায্যকারী থাকবে না আল্লাহ এই আয়াতটিতে মুনাফিজদের অবস্থা বর্ণনা করেছেন যেই বিষয়ে অনেকগুলো বর্ণনা হাজে পাওয়া যায় যেখানে যে কথাটি বলা হয়েছে সেটা হল্লা তারা আল্লাহর নামে কসম করে বলে যে তারা এমন কথা বলেনি তারা আল্লাহর নামে কসম করে যখন বলে যে তারা এসব বলেনি আল্লাহ বলছেন কিমাতাল কুকরি তারা অবশ্যই কুকরি বাক্য উচ্চারণ করেছিল কুফরি কথা বলেছিল ইসলামী এবং তারা ইসলাম গ্রহণের পর করেছে পরা এদের ব্যাপারে বর্ণনা পাওয়া যায় যে এক একবার একজন আনসারি এবং একজন মুহাজিদের মধ্যে কোন বিষয়ে বিতর্ক হয়েছে কেন এবং সে বলতে থাকলো যে মোহাম্মদ সাল্ল্লাহু আলহাসাল্লাম এবং আমাদের উপমা হল এমন যে কেউ বললো যে তোমার কুকুরটাকে খাইয়ে দাইয়ে তুমি মোটা দাদা করেছো। আর এখন সে তোমাকে চাই। এর দ্বারা বুঝিয়েছে মোহাম্মদ সাল্লাইসলাম এবং মক্য় মহাজিরদেরকে মদিনায় আশ্রয় দিয়ে তারা লালন পালন করে তাদেরকে শক্তিশালী করেছে এবং তারা এই মদিনার লক্ষের উপরই তারা এখন প্রভাব প্রতিপত্তি বিস্তার করছে একজন ব্যক্তি এই কথা শুনে ফেলে রাসুল্লাহ সাল্লু আলি ভা সাল্লামের কাছে জানিয়ে দেয় তখন তিনি সাথে সাথে তাকে ডাকালেন সে উপস্থিত হয়ে বলতে দেখুন আমি কথা বলি নাই বর্ণনা দেখা যায় যে ইবনে উসাইদ নামে একজন ব্যক্তি সে পরবর্তী সময়ে এক মহিলাকে বিয়ে করে যে মহিলা ছিলেন তাদের তার স্বামী মারা যাওয়ার পর ওই মহিলার একটি ছেলেও ছিল তখন উমায়ের ইবনে সাথে বিয়ে হওয়ার পর ওই মহিলা তার ওই পূর্ব স্বামীর অরজ্জাত ছেলে উমায়ের ইবনে সাদকে সাথে নিয়ে তার স্বামীর বাড়িতে চলে আসেন একদিন সেই জাল্লাস বলল যে মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের প্রতি যা নাজিল হয়েছে যদি তা সত্য হয় তাহলে আমার বাড়িতে যে গাদাগুলো আছে আমি তো সেই গাদাগুলোর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যাব তখন ওই উমায় তার কথা শুনে বলল আপনি আমার কাছে সবচেয়ে প্রিয় আপনার সুখ শান্তি আমাকে আনন্দ দেয় আপনার কষ্ট আমাকে অনেক ব্যতীত করে কিন্তু আজকে এখন এমন এক কথা আপনি বলেছেন যদি এই কথাটা আমি গোপন করি তাহলে আমার জন্য আছে ধ্বংস আর যদি এই কথাটি আমি রাসুলুল্লাহ সাল্লু আলহিহ সাল্লামের কাছে পৌঁছে দেই তাহলে আমার জন্য আছে লাঞ্ছনা তবে ধ্বংস থেকে লাঞ্ছনা অনেক উত্তম এই কথা বলে উমায়ের রাসুলুল্লাহ সল্ল্লা আলহিহি হস্লামের কাছেই সংবাদটি পৌঁছে দিলেন রাসুলুল্লাহ সাল্লি হাসাল্লাম জাল্লাহকে ডেকে আনালেন এসে সে প্রথম করে বলতে থাকলো আমি এ ধরনের কথা বলিনি উমায়ের মিথ্যা কথা বলেছে এই প্রসঙ্গে আয়াতটি নিল হয়েছে একটি বর্ণনা এই ধরনের অনেকগুলো বর্ণনা রয়েছে যেই বর্ণনাগুলোর সাথে এই আয়াতের সম্পর্ক রয়েছে এর আগে আমি বলেছিলাম তাবুক যুদ্ধের সময়। যে মুজাহিদিন বাহিনী যাওয়ার সময় যে জন মুনাফিক এই অভিযানে অংশগ্রহণ করেছিল তারা নিজেদের মধ্যে কথা কথাবার্তা বলছিল সেই লোকগুলো যখন তাবুকে গিয়ে পৌঁছে যায় সেখানে তারা এক বৈঠকে বসে বৈঠকে বসে তারা বিভিন্ন ধরনের মধ্যে সৃষ্টি করার জন্য এবং তাদেরকে হতাশ করার জন্য কিছু কাহিনী তারা বলতে থাকে যেই কথাগুলোর আগে আলোচনা আমি করেছি যে তারা যে যেসব কথাবার্তাগুলো রাস্তায় বলেছিল সেখানে গুলো তারা এই কথাটাই বলেছে যে তারা বলল যে আমরা শুধু অপেক্ষা করছি রুমফ বাহিনী এসে মোহাম্মদ সাল্লু আলাহ সাল্লামের সহ তাদের সাথীদেরকে ধরে নিয়ে যাবে আর আমরা নিরাপদ হয়ে যাব আমরা সেই অবস্থাটা দেখার জন্যই আজ অপেক্ষা আস আছি এখানে এই কথাটা যখন রাসুল্লাহ সাল্লু আলাইহিহাসাল্লামের কাছে পৌঁছানো হল তখন এই লোকগুলো তখন মুনাফিকদের বিভিন্ন সময়ে তাদের মনের কথাগুলো তারা অনিচ্ছা সত্ত্বেও তারা প্রকাশ করে ফেলে এটা মুনাফিকদের একটা বৈশিষ্ট্য মুনাফিকরা অন্তর থেকে তারা ইমান আনেনি ইমানের অভিনয় করছে মাত্র এই অভিনয় কন্টিনিউ করা যায় না কখনো কখনো আসলটা বের হয়ে যায় এই জন্য এই মুনাফেকরা বাধ্যত রাসুল উল্লাহ সল্লি আসাল্লামের আনুগত্য করত প্রকাশ্যভাবে মুসলমানদের মতোই ওই আনুষ্ঠানিক আবাদতগুলো পালন করত এমনকি কখনো কখনো কেউ যুদ্ধ গ্রহণ করত তার নিজের ইসলামটা প্রকাশ করার জন্য তারা মন করে আর কখনো জেনে ফেললে যখন রাসুল্লাহ সাল্লাই্লামের কাছে পৌঁছে দেন তখন সবসময় তারা নিজেদের পক্ষে আল্লাহর প্রসম্ম দিয়ে তারা কথা বলে যে তারা এসব কথা বলে নাই এই তাদের সেই চিত্রটাই এই আয়াত আল্লাহ যদিও এরা আল্লাহর নামে আল্লাহ করে তার অস্বীকার করছে এসব কথা বলেনি আল্লাহ তারা অবশ্যই কুফ কথা বলেছিল রাসুল্লাহ সাল্লু আলসালাম কোন সময়ে একটা গাফের নিচে বসা ছিলেন সেখানে সাহাবিরা উপস্থিত ছিলেন তিনি বললেন এখনই তোমাদের মাঝে একটা লোক আসবে যে তোমাদের দিকে শয়তানের দৃষ্টিটা তাকাবে তার দৃষ্টিটা হবে শয়তানের দৃষ্টির মতো তোমরা কেউ তার সাথে কোনো কথা বলবে না কিছুক্ষণের মধ্যে একটি লোক আসলো কালো চক্ষু বিশিষ্ট লোক আসার পর রাসুল্লাহ সাল্লাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি এবং তোমার সাথীরা আমাকে কেন তোমরা গালিগালাত করো তখন সে সাথে সাথে সে চলে গেল গিয়ে তার দলের লোকদেরকে নিয়ে সে সবাই মিলে কথম করে বলতে থাকলো যে আল্লাহর কসম আমরা কখন আপনাকে গালি গালাজ করি না আপনার বিরুদ্ধে আমরা কোনো কথা বলি না কখনো তারা আল্লাহর নামে কসম করে করে বলতে থাকলো এইভাবেই যারা মুনাফিক ছিল তাদের অবস্থাটা এমন হয়েছিল যে তারা নিজেদের মধ্যে তাদের নেতাকা তারা ঠিকই অনুশীলন করতো ইসলামের বিরোধিতার ব্যাপারে যেখানে তারা সুযোগ পেত সেখানেই তারা তাদের এটা কাজে লাগাত কিন্তু তাকে সাধ্যে ছিল না ক্ষমতায় ছিল না দুনিয়ার রূপে শুধুমাত্র দেখছে যে মুসলমানদের শক্তি বিজয় এমনভাবে অগ্রসর হচ্ছে মুসলিমগণ যে তাদের আনুগক্ষ ছাড়া এই দুনিয়ায় সুখ শান্তি পাওয়া যাবে না নিরাপত্তা পাওয়া যাবে না শুধু এই কারণে তারা ইসলামের পথে এসেছিল কিন্তু মনে প্রাণে সে ইসলাম গ্রহণ করেনি আল্লাহ সুবাহা তাদের এই প্রথমকে অস্বীকার করছেন তারা যখন আল্লাহর নামেই প্রথম করে বলে আল্লাহ তাদের এটাকে অস্বীকার করে বলছেন যে তারা অবশ্যই এই কুফরি কথাগুলো বলেছিল এদের সকলের জন্যই প্রযোজ্য কেউ হয়তো কোনো একটা বিষয়টাকে এই আয়াতের সানেনজুল বলেছেন কেউ হয়তো একাধিকটাকে বলেছেন কিন্তু এই প্রাসঙ্গিক যতগুলো কথা বললাম যে এই ধরনের মোনাফিকদের যতগুলো ঘটনা ঘটে গেছে সবগুলোই এই আয়াতের মধ্যে চলে এসেছে একবার আবদুল্লাহ ইবন উবাই ইবনা সালুল কোনো এক জায়গা থেকে অভিযান থেকে ফিরে আসার পথে সে বলল যে এবার মদিনা থেকে সম্ভ্রান্তগণ লাঞ্ছিতদের লাঞ্ছিতদেরকে যা দিয়ে তাদেরকে পিটিয়ে বের করে দেবে অর্থাৎ বুঝিয়েছিল এটা তারাইল সম্ভ্রান্ত আবদুল্লাহ ইবনী ওবাইবনা সালুল তাঁর এবং তার গুত্রের লুকেরা বা মদিনার যার আনছে যারা সম্ভ্রান্ত আর রাথুল এবং সাহাবারা এই কথাটা শুনে রাথুল্লাহ তিনি আব্দুল্লাহনি জিজ্ঞাসা করলেন সে তখন নামে কথম করে বলল যে আমি কথা বলিনি আবদুল্লাহ ইবনি উবাইবনা পুত্র তিনি মদিনায় প্রবেশ পথে গিয়ে আগে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে তর বাড়ি কুলে আবদুল্লাহ ইবনে উবাই ইবনে সালুর তার পিতা যখন মদিনায় ডুববে আগে দাঁড়িয়ে তিনি তর বাড়ি দিয়ে তাকে আটকিয়ে দিলেন দিয়ে বললেন আল্লাহর কসম আজকে প্রমাণিত হয়ে যাবে এ সম্মানিত আর কে লাঙ্িত রাসুল্লাহ সাল্লু আলাইহ সাল্লামের অনুমতি ছাড়া তুমি মদিনায় প্রবেশ করতে পারবে না পুত্র পিতার সামনে দাঁড়িয়ে তর বাড়ি কুলে তারিখ আটকিয়ে দিয়েছে রাসুল উল্লাহ সাল্লু আলাহ্লাম অনুমতি দিলেন তারপর সে মোদিনায় ঢুকল এরন রাসুলুল্লাহ সাল্লাহ আলহ সালামের একটা বৈশিষ্ট্য ছিল কেউ যদি আল্লাহর নামে অসম করে কোনো কথা বলতো তিনি এটা গ্রহণ করতেন আর যেহেতু সে আল্লাহর নামে অসম করে সে মিথ্যা কথাটাও যদি বলে থাকে তথাপি তিনি এটা গ্রহণ করতেন এই যে সে তো তার ঐ কুফটির কথাটা এখন আর উচ্চারণ করছে না হয়তো কুফরিকতা সে গোপনে বলেছিল কিন্তু ওনার সবসময় উদ্দেশ্য একটা সে যদি কুফরিকতা বলেও থাকে এখন তো আল্লাহ নামে অস্বীকার করছে কথম করে অস্বীকার করছে যদি কুফরিটা ছেড়ে দেয় যদি কুফরিটা ছেড়ে দেয় নিয়ে সেরে যদি সে प्रकृत हेदायत पथे चले आई आशा तक क्षमा दी घटनार प्रेक्ष अल्लाह नाजिल कर आयात नाजिल करनाफिक देर कसम सरासरि तक छुड़े फेले दिएा जदिव आल्ला नामे कसम कर तस्वीकार कर तमन सब कथा बोल आसले तब कथा তারা এই যে কথাগুলো আমি বললাম যে প্রত্যেকেরই এই কথাগুলো হল কুফরি কথা রাসুল উল্লাহ সালু আলাই সামনে এই ধরনের বেআবিপূর্ণ কথা উচ্চারণ করা এটা কুফুরি যদি রাসুলুল্লাহ সাল্লাহু আলাইহাসাল্লাম কে অপমান করে কোন কথা বলে সে কাফের তার কাফের হওয়ার ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে সেও কাফের রাসুল্লাহ সাল্ল্লাহ আলাইহালাম হলেন পুত্র পবিত্র আল্লাহর পক্ষ থেকে পৃথিবীবাসীর হেদায়াতের জন্য তিনি প্রেরিত হয়েছেন তিনি সকল প্রকারের ভুল মাহুম থেকে তিনি উর্বে সকল গুনা খাটা থেকে তিনি পবিত্র সেই রাসুলুল্লাহ সাল্লু আলাইসাল্লামের ব্যাপারে যদি কেউ কোনো কটুক্তি করে অসম্মান করে কোনো কথা বলে সে সন্দেহ হাসিজ ভাবে কাফের হয়ে যাবে যদি সে থেকে দবা করে তাহলে আল্লাহ হয়তো তাকে ক্ষমা করতে পারে না তাদের কোন নাজাতের পথ নেই একথাতেই আল্লাহ এখানে বলছেন এই কথাটাকে কুফুর বলছেন তারা যেই সকল কথাগুলো বলছিল আল্লাহ এটা স্পষ্ট করে দিলেন কুফ তারা স্পষ্ট করে দিলেন যে তারা কুফরি কথা বলেছিলু বা ইসলামিহীন ग्रहण कर रसुलर बिुदे जोधर अभिजुक उत्थपन रसुलर असम्मान मर्यादाने एम कू कथा जदि क्यों बोले कथा कुफरि कथार कारण से काफे जाए मुसलमान हुआ सत्व मुसलिम जदि ये कथा से हल मोर्त यह शास्ती हलता हत्या कर मोर्त्ध बेपारे अनेक मुस्तािदी अभिमत हल तरवार सूझ देवा তাদের তবা কবুল করা হবে না সে যদি তবা করে আল্লাহ ক্ষমা করলে এটা আল্লাহর ব্যাপার আল্লাহ ক্ষমা করতে পারেন কিন্তু সে ইসলাম চেক করে কুফরি পথে যাওয়ার কারণে এই দুনিয়ায় তার শাস্তি তার উপর এটা ওয়াজিব হয়ে গেল তাকে হত্যা করা সে হত্যা করাটা হলো ওয়াজিব এখানে তাকে হত্যা করা হবে আর যদি সে আসলেই তবা করে আর সে তোবা যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় প্রকালে হতো সে পেতে পারে কিন্তু দুনিয়ার শাস্তি তাকে দিয়ে দিতে হবে যেমন যে কোনো কবিরা গুণার কারণে যেমন বেবিচারের কারণে মদ্যপানের কারণে দুনিয়ায় আল্লাহর যে শাস্তি যা নির্ধারণ করেছেন সেই শাস্তিটা প্রয়োগ করা হবে তবার দ্বারা সে এখানে রেহাই পাবে না তার শাস্তিটা প্রয়োগ করা হবে তার কবা কবুল করে আল্লাহ হয়তো এই শাস্তিটাই তার জন্য যথেষ্ট করে নেবেন এই পাপের জন্য আর এই পাপের জন্য তাকে কোন কালে দেবেন না এজন্য জন্য মোরতাবদের শক্তিটা হল তাকে মৃত্যুদণ্ড তাকে হত্যা করতে হবে যে তার দিনকে পরিবর্তন করে নে হত্যা করার হুকুম রাসুল্লাহ সাল্লু আলাহ্লাম সরাসরি প্রদান করেছেন আর রাসুলের নির্দেশে অনেকগুলো এই ধরনের মোরতাব্দদেরকে আর রাসুলের সানে যারা অপমানজনক কোনো কথা বলত লিখত বা রাসুলের অসম্মান করে কোনো কিছু কথা বলত তাদেরকে হত্যা করার নির্দেশ দিয়েছেন তাদের হত্যা করা হয়েছে এবং কাউকে ক্ষমা করা হয়নি তাদেরকে ক্ষমা করা হয়নি কারণ এখানে আল্লাহ বলছেন ওরু আহ দা ইসলামহীন তারা ইসলাম গ্রহণের পর খুফ্রি করেছে एक कथा मात्र से मोहम्मद सल्लाह अलहसमी नत्य है गाँदागुलर चेय और निकिष्ट हो जाबाटार द्वारा से बुझे से मोहम्मद सल्लाहुअल्लम सत्य नई बस कि सत्य बिश्वास करनी अथच बसलिम कुरान ये कुरान आयात केत्य नुदू अल्लाह पाकुबानुफुरी कथा कथाटाई कुफुरी বিমাল এবং এমন ইচ্ছা তারা করেছিল যা করতে সক্ষম হয়নি এখানে এটা একই সাথে মিল হয় তাহলে আগে এ পর্যন্ত যেই কথাগুলো বললাম আমি সেগুলো হতো প্রাসঙ্গিক মাত্র প্রকৃতপক্ষে ইয়াক নাজিলের ঘটনা হল এইটা যেটা ঘটেছিল তাবুকের যুদ্ধ থেকে ফেরার পথে जे बारो जन मुनाफिक मुसलमान गिरिपथ दिए एका जेपर कारण छोड़ तक पानी खूब प्रचुर संकट छणे ोषणा कर दिए बेला के दिए आगे जिन ये क्यों ना जाए कारण ये पानी संकट है था तो पानी आसुल्लाह सल्लाह आल्लम आगे पचबन और रसुल्लाह सल्लाह आल्लम आगे ओ पान कारकते आल्लाह पानी का बृद्धि देवें এই কারণে তিনি বেলাউকে দিয়ে ঘোষণা করে দিলেন যে আমি ওইদিকে যাচ্ছি আমার সাথে যেন কেউ না যায় রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের সাথে শুধু ছিলেন হুজাইফা এবং আম্মাদ একজন ওনার উটের লাগাম ধরে টানছিলেন আর একজন পৃথন দিকে ছিলেন। হঠাৎ করে তারা দেখলেন যে মুকুশ পরিহিত কিছু লোক রাসুলুল্লাহ সাল্ল্লাহু আলাইসাল্লামের উঠ থেকে তারা ঘিরে ধরেছে আম্মার তখন তরবারি দিয়ে তাদের উঠগুলোর সামান্য মুখের উপর মারতে থাকলেন এক পর্যায়ে তারা পালিয়ে যায় আম্মার যখন ফিরে আসেন রাসুলুল্লাহ সাল্লু আলহিবা সাল্লাম নিজের উঠ থেকে নামলেন তিনি জিজ্ঞাসা করলেন তুমি কি তাদেরকে চিনতে পেরেছ তিনি বললেন তাদের মুকুশ পড়া ছিল আমি তাদের চেহারা দেখতে পাইনি তবে আমি তাদের উঠগুলো চিনতে পেরেছি তাদের বাহনগুলো আমি চিনতে পেরেছি তখন তিনি তাদেরকে বললেন তোমরা কি জানো তারা কেন এসেছিল তারা বললেন যে না তখন তিনি বললেন তারা এসেছিল আমাকে তারা ওই পাহাড়ের চূড়ায় তুলে নিয়ে আমার বাহন সহ নিচে ফেলে দিয়ে আমাকে হত্যা করতে এসেছিল তখন হুজাইফা বললেন আমরা কি এই লুকগুলোর পরিচয় তাদের পৌঁছে দেব যে তাদেরকে হত্যা করবে আলাইহ্লাম বললেন যে না যদি আমি এমন আদেশ দেই তাহলে যারা ইসলামের দুশ্মন তারা বলবে যে মোহাম্মদ এই লোকগুলোকে নিয়ে বিভিন্ন যুদ্ধ করেছে এবং বিজয় লাভ করেছে আবার নিজেই নির্দেশ দিয়ে নিজের সাথীদেরকে হত্যা করছে এর প্রতিক্রিয়া যেটা হতো যে যারা ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে নিরাপদ মনে করে মুসলিম হচ্ছিল তারা বিত হয়ে যেত যে কোন ভরসায় আমরা মুসলমান হতে যাব কখন যদি আমাদেরকে এইভাবে হত্যা করা হয় মানুষের মধ্যে এই একটা আশঙ্কা তৈরি হয়ে যেত এই জন্য রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম নিষেধ করে দিলেন তবে তিনি বললেন এই লোকগুলো তাঁদের অন্তরের মধ্যে আল্লাহ নেপাক স্থায়ী করে দিয়েছেন দুনিয়া এবং আখের আ এবং তারা হবে চিরস্তায়ী জাহান নামে এই জন লোক এর নাম রাসুলুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম হুজাইফাকে বলে দিলেন আর বলে দিলেন কারো কাছে জন্য তিনি প্রকাশ না করেন এটা এই কারণে যে অন্যরা জানলে যে কেউ হয়তো গুলোকে যে কোন জায়গায় হত্যা করে ফেলবে শুধু এই জন্যই তিনি তার নাম তা প্রকাশ একসে বেশি করেননি শুধু একজন কি জানিয়ে রাখলেন এই বারো জন ছাড়া আরো তিনজন এদের সাথে ছিল সেই তিনজনকে ক্ষমা করে দেওয়া হয়েছে এর কারণ হলো রাসুল্লাহ সাল্লাসাল্লাম যখন তাদেরকে ডাকলেন তারা এই অবস্থাটা যখন জানল আসলে রাসুলকে ঘিরে ধরার কাজে ছিল না তাদের মত গিয়েছিল। তখন তারা বলল যে আপনার ঘুষকের কথা আমাদের কানে পৌঁছেনি অর্থাৎ বেলার যে ঘোষণা দিয়েছিলেন যে আপনি ওইদিকে যাচ্ছেন ওইদিকে যেন কেউ না যায় আমরা দেখলাম এদিকে আরো কয়েকজন যাচ্ছে আমরা তাদের সাথে গিয়েছি মাত্র আর তাদের উদ্দেশ্যটাও আমরা জানতাম না ওই গুসুকের ঘোষণাও আমরা শুনি নাই আর তাদের উদ্দেশ্যটাও আমরা জানতাম না আর এটা আসলে সত্য কথাই তারা বলেছিল যেহেতু তাদের কাছে ওই নিষেধাজ্ঞাটা পৌঁছে নাই আর ওই নিষিদ্ধ কাজ ওই অবস্থায় তারা করেছে এই জন্য এটা ক্ষমাযোগ্য যেহেতু এটা তাদের কাছে পৌঁছে নাই এটা কিন্তু শরীরতের একটা বড় দলেই গুজরাতের একটা দলিল যে কারো কাছে যদি কোনো সিদ্ধান্ত না পৌঁছে আর যদি ওই সিদ্ধান্তের বিপরীত কাজ সে করে তোর জন্য তাকে পাকাও করা যাবে না কারণ এই সিদ্ধান্তটা তো সে জানে না এই তিনজন তাদের কাছে এই ঘোষণাটা পৌঁছে নাই আর ওই বারোজনের উদ্দেশ্যটাও তারা জানত না এই জন্য তারা ওইদিকে গিয়েছিল এই সেই এই তিনজনকে ক্ষমা করে দেওয়া হয়েছে কিন্তু সেই বারোজনকে ক্ষমা করা হয়নি এই কথাটাই একটা এখানে বলা হয়েছে ওয়াহাম্মান তারা এমন ইচ্ছা করেছিল যা তারা বাস্তবায়িত করতে পারেনি তারা এটা কেন করেছে তারা কেন ওই ধরনের কুফিক বাক্য উচ্চারণ করছে ইসলাম গ্রহণের পর কেন কুফরি পথে তারা চলে গেছে আর কেন্লা সাল্লাই এর বিরুদ্ধে তারা এইভাবে লেগেছে এর কারণটা হল এ ছাড়ার কোন অপরাধী তাদের নাই সেটা হল আল্লাহ এবং আল্লাহ রাসুল তাদেরকে বিপুল সম্পদের অধিকারী করে দিয়েছেন মুখাপেক্ষিহীন করে দিয়েছেন তাদেরকে সম্মানিত করেছেন এক সময় এরা চিত মোদিনায় লাঞ্ছিত তারা গুত্রে গুত্রের মধ্যে সব সময় যুদ্ধে বেঁধে বেঁধে যেত না শান্তি ছিল না রাস্তাঘাটে এরপরে তারা যুদ্ধের মধ্যে অধিক ব্যস্ত কারণে তারা জীবিকার জন্য সময় কম দিতে পারতো এই জন্য তাদের প্রতিনিয়ত লেগেছিল তাদের দারিদ্রতা অভাবনাটন নিরাপত্তাহীনতা এই এসবের মাধ্যমে তারা ছিল চরম লাঞ্ছিত তারা এখন নিরাপত্তা লাভ করেছে তারা এখন শক্তির অধিকারী হয়েছে বিভিন্ন যুদ্ধ অভিযানে বিজয়ের মাধ্যমে গণিমত লাভ করার পর তারা প্রচুর সম্পদের অধিকারী হয়েছে এই জন্য তারা সম্পদের লুবে পথিত হয়ে তারা এখন অহংকারী হয়ে গেছে এগুলা পেয়ে তারা এখন অহংকারী হয়ে গেছে এখন মনে করে ইসলামের আমাদের প্রয়োজন আর নাই এখন তাদের যা দুনিয়া প্রয়োজন ছিল সব পেয়ে গেছে ইসলামের প্রয়োজন তাদের আর নাই শুধু এই জন্যই তারা ইসলামের ওই বিধি বিধান থেকে মুক্ত হওয়ার জন্য ইসলামের যে একটা বাউন্ডারি আছে সেই বাউন্ডারি মুক্ত হওয়ার জন্য তারা এই ধরনের অপতৎপরতা ছাড়ায় ইসলামের এই সীমার মধ্যে জীবন যাপন করতে তারা অভ্যস্ত নয় কারণ হলো তারা মনে প্রাণের স্থান গ্রহণ করেনি এর মধ্যে যে স্বাদ এর মধ্যে যে তৃপ্তি মজা এটা তারা উপলব্ধি করতে পারেনি যেমন মনে করেন যেই সকল লোকেরা পরাকালীন জীবনে আল্লাহর আজাদের সে ভয় থেকে মুক্ত এই সকল লোকেরা বেলেল্লাপনার জীবনযাপনে অভ্যস্ত প্রতিনিয়ত তারা মদ নারীকে তারা অভ্যস্ত এই সকল লোকদেরকে যদি তাদের এই দুনিয়ার এই লালস থেকে বিরত রাখার জন্য বলা হয় এবং তাদেরকে যদি শুধুমাত্র স্ত্রীদের সাথে সম্পর্কে রেখেই সীমাবদ্ধ হয়ে তার জীবনযাপন করার জন্য বলা হয় এটা তারা বরদাস্ত করতে পারবে না কারণ তারা প্রতিনিয়ত নতুন নতুন মেয়ের সঙ্গ লাভ করে যেমন আজকে আমরা দেখতে পাচ্ছি এই অসংখ্য মানুষ বিশেষ করে এদেশের রাজনৈতিক নেতারা সরকারি কর্মকর্তা কর্মচারীরা এদেশের সকল বাহিনীর সদস্যরা এরা এই ধরনের লাইসেন্স করে হতো কেউ একটা বৌ রাখে কিন্তু অসংখ্য মেয়ের সান্নিধ্য তারা নিত্য দিন তারা লাভ করে এরা এই ধরনের জঙ্গলি জীবন জীবনযাপনে অভ্যস্ত এদেরকে যদি বলা হয় এদের সেই ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্য ইসলামী আইন চালু করার জন্য এরা তো প্রথমেই ভয়ে এর বিরুদ্ধে তা শুরু করবে তাদের এই জঙ্গলিপণ আর চলবে না কষুর মতো জীবনযাপন এই দেশে আর চলবে না এই ভয়ে তারা ইসলামের বিরুদ্ধে আচরণ করবে সেই সময়ও যারা মন থেকে ইসলাম গ্রহণ করেনি সেই মুনাফিকগণ বাহ্যিকভাবে শুধু ইসলামের দাবি করেছিল তারা এই ইসলামের নিয়ম কানুনকে তারা বরদাস্ত করতে পারেনি বলেই। এই ধরনের বলেইগুলো তারা করত। করতকে নাম ব্যবহার করে মুসলিম পরিচয় দিচ্ছে কিন্তু ইসলাম সহ্য করতে পারে না এরা সন্দেহভাবে এরাই কাফের আর এরাই আল্লাহ এবং আল্লাহর রাসুলের বিরুদ্ধে আল্লাহর আয়াতের বিরুদ্ধে তারা কথা বলে সেই সময়ে তো যেই কথাগুলো এরা বলেছিল এত অশ্লীল ছিল না এত কঠোর ছিল না এখন যেভাবে আল্লাহর ব্যাপারে রাসুল উল্লাহ সাল্লাইসাল্লামের সানে আল্লাহর কিতাবের বিষয়ে পুরাণ মজিদের সাথে আয়াতের সাথে তারা যেই ধরনের জঘন্যতম অশ্লীল মিথ্যা বানওয় কথাগুলো তারা প্রকাশ করছে প্রচার করছে উচ্চারণ করছে এজন্য তারা দল বেঁধে তারা বিভিন্ন মঞ্চ তৈরি করে এই কুফাররা নিজেদেরকে মুসলিম প্রকাশ্য দাবি করে এরা মুসলিম দাবি করার পরেও তাদের এই সাধারণ সহজ কথাগুলো কেউ আল্লাহ বলেছেন এরা কুফ্রিকতা এবং তারা ইসলাম গ্রহণের পর এরা কাফের হয়ে গেছে আজকে যারা এগুলা বলছে সেই যুগের কাপেরদের চেয়ে আর বড় নিকৃষ্ট কাপের আবু জেহেল আবুল হাব উদ্বা সায়দা রদিয়া নমরুদ ফেরাউনের চেয়ে নিকৃষ্টতম কাফের হল আজকের যুগের এই সকল কাপের যারা থাকুটি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করে আর রাষ্ট্র ব্যবস্থার অধীনে যারা এই ধরনের কুফরি কথাগুলো বলে বেড়ায় এর চেয়ে নিকৃষ্ট কাপের এই কাপেরদেরকে হত্যা করা মুসলমানদের জন্য আজকে সবচেয়ে বড় খরচে বাদত এদেরকে যারা হত্যা করতে পারবে এরা আল্লাহর হুকুম পালন করে জাংনাথের অধিকারী হতে পারবে ইনশাআল্লাহ ওই সময়ের এই মুনাফিকদের জন্য যেই কথাটি এখানে আল্লাহ বলছেন যদি তারা তাদের ওই কুফরি বাক্য এখন প্রথম করে আল্লাহর নামে বলছে আমরা বলিনি যদি আসলেই তাদের এই কথাগুলোর কারণে যে অপরাধ তারা করেছে যদি এখন আল্লাহর কাছে তবা করে এই কথাগুলোর কারণে যদি তারা তবা করে এটা তাদের জন্য কল্যাণকর এটা তাদের জন্য কল্যাণকর যেমন ওই জাল্লাফের কথাটা আমি বলেছিলাম সেই জাল্লাস কিন্তু রাসুলুল্লাহ সাল্লু আলহিহাসাল্লামের কাছে পড়ে এসে যখন কোরআনের আয়াত এটা নাজিল হয়ে গেল দেখল যে আর মিথ্যা কসমের কোন মূল্য নাই তখন সে তার অপরাধ স্বীকার করে নিল এবং অপরাধ স্বীকার করে নিয়েছে নিয়ে সে রাসুল্লাহ সল্ল্লাহলামকে বলল যে রাসুলাল্লাহি সাল্লু আলহিহা আল্লাহ তো এই আয়াতে আমাকে তবা করার সুযোগ দিয়েছেন এই আয়াতে আল্লাহ আমাকে আমার এই কর্মটাকে আমার কথাটাকে কুফ্রি হিসাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন সাথে সাথে আমাকে তবা করারও সুযোগ দিয়েছেন আমি এখন আমার এই কথার জন্য আমি আল্লাহর কাছে তবা করছি সে আর জীবনে কখনো এই ধরনের কথা উচ্চারণ করবে না এই প্রতিশ্রুতি দিয়ে সে তবা করেছিল রাসুল সবাব আলাই সাল্লাম তাকে ক্ষমা করে দিয়েছিলেন যদি কেউ কখনো এই ধরনের কোনো কুফরি বাক্য উচ্চারণ করে ফেলে আর যখন সে বুঝতে পারে এই বাক্যটি কুফরি বাক্য অথবা কেউ তাকে অবহিত করে দেয় তোমার এই কথাটি কুফরি বাক্য তুমি কবা করো তখন যদি সে বুঝে উপলব্ধি করে এবং কবা করে নেয় আল্লাহ হয়তো তার তবা কবুল করবেন কিন্তু যে তার ওই কুফরি বাক্যের উপর অটল থাকে তার কোনো তবা নেই যে অটল থাকবে তার কোন তরজা খোলা নেই অনেক মুনাফিক ছিল সেই সময় অনেকে তবা করে কি মানের পথে এসেছে যখন তার সেই নেফাটা প্রমাণিত হয়ে গেছে প্রকাশ হয়ে গেছে আল্লাহ আয়াত দিয়ে তার এটা প্রমাণ করে দিয়েছেন তখন অনেক মুনাফিক ছিল যারা তবা করেছিল এবং তাদের তবা কবুল হয়েছিল এটা ছিল এমন যে কেউ গোপনে গোপনে তার ওই করছে। প্রকাশ হয়ে গেছে। তার মধ্যে এই ধারণা ছিল না যে তার এই গোপন কথাটা কেউ জানবে বা এই ব্যাপারে আল্লাহ চূড়ান্ত কোনো কথা বলে দিয়ে দিবেন এই ধরনের ধারণা তার ছিল না কিন্তু যখন জানল তখন সে তার ভুল উপলব্ধি করতে পারলো সেই ভুল বুঝে শুনে যদি সে তবা করে আল্লাহ তার ক্ষমা করে দিতে পারেন কিন্তু যে ব্যক্তি তার এই কুফরির উপর অটল থাকবে তার কোনো তবা নেই কিন্তু যে কুফরি পথ ছেড়ে দিবে তার জন্য তবা দরজা খোলা আছে এই জন্য সকল মুনাফিকদের জন্য আজকের যুগেও যারা মুনাফিক তাদের জন্য এই তবা দরজাটা কিন্তু খুলে আছে যারা নিজের ভুল বুঝতে পারে নিজের কর্মটাকে সংশোধন করে নেয় আল্লাহর কাছে তহবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন এই জন্য জন্য এই তহবা দরজাটা খোলা আছে বন্ধ করা হয়নি কিন্তু যারা মুনাফেকের মাধ্যমে তারা কুফরি পোতে গিয়েছে আর সেই কুফরির উপর তারা প্রতিষ্ঠিত তাদের কোনো তবা নেই যারা কুফরির উপর প্রতিষ্ঠিত হয়ে গেছে এদের কোনো তবা নেই শক্তি দেবেন কটুর ক্রীড়াদায়ক শক্তি যদি কেউ এই মনাফিকি করে ইমান আনার পর বলতে এখানে কুফুর নেপাক যার মাধ্যমে পোষণ করা হয় এগুলো হইল কুফুর আর যে জেনে বুঝে এই কর্মটা করে তার তরজা কুলা আছে জেনেও সে তোর পথে না আসে कार भूल पथ संशोधन ना, ना। शाक्ति। शाक्ति तो चिरस्थायी जहां नामी जहान नामा मुक्ति पा दुनियाों श्ति पा कोरो पक्ष आल्ला तक शक्ति देवें दुनिया आखिर हाथे कटुर पीड़ा दायक शक्ति दुनिया शास्त्र बेपार मीर आगे आल्लाजे गजब दिए शक्ति देवें अथबा मुमिन हाथ शास्ती देवें আর পরকালে সাক্ষী তো আল্লার কাছে নির্ধারিত আছে আল্লাহ নিজের সেই সাক্ষী তাদের প্রদান করবেন আর এই পৃথিবীতে সাহায্যকারী অভিভাবক নেই এই মুনাফিকদের জন্য এই পৃথিবীতে কোন সাহায্যকারী অভিভাবক থাকবে না এর অর্থ কি যে মুনাফি করবে কুফ্রি করবে যদি সে এর উপর অটল থাকে প্রথম কাজটা হল তাকে তার ভুল ধরিয়ে দেওয়া সংশোধনের সুযোগ দেওয়া তবার পর দেখানো যদি তার ভুলটা উপলব্ধি করে সংশোধিত হয় তবার করে তাহলে তো আল্লাহ তাকে হয়তো ক্ষমা করে দিবেন কিন্তু যদি কেউ তার এই ভুল ধরিয়ে দেওয়ার পর সেই ভুলটাকে ভুল হিসেবে গ্রহণ করে না ভুলের প্রতিষ্ঠিত যদি থাকে তার পক্ষ অবলম্বন কেউ করতে পারবে না তার কোন না কোনো মুমিন তার কোনো কোনো হতে পারবে না এমন ব্যক্তির সাথে যদি বন্ধুত্ব কোনো মুমিন রাখে স মুনাফিক হবে এই মুনাফিকের অভিভাবকত্ব গ্রহণ করা যাবে না সাহায্যকারী হওয়া যাবে না সম্পর্ক ছিন্ন করা এর আগামী এই কথাগুলো আগের আলোচনা এসেছে এক হলো হজত আলী রাবি আল্লাহ অভিমত হলো এদের বিরুদ্ধে অস্ত্র দিয়ে যুদ্ধ করা অর্থাৎ তাদেরকে হত্যা করা सब चे नमन ज्ञापा देता आब्दुल्लाधारयक कर तरह सकल सम्पर्क छिन्न कर निर्देश मालिक सह খেলা ওমাইয়া এদের সাথে করা হয়েছিল সামাজিক বয়কট করা হয়েছিল তাদের সাথে কোন সম্পর্কই রাখা যাবে না আর সব সময় তাদের সাথে রুরু আচরণ করতে হবে দমক দিয়ে কথা বলতে হবে নরম সুরে তাদের সাথে কথা বলা যাবে না এটা হল সবচেয়ে নমনীয় কথা আর প্রকৃত কথা হলো তাদের সাথে সশস্ত্র যুদ্ধ করা যে নেতাদের উপর অথল থাকে তার সাথে কোনো এখানেও এই কথাটাই বলা হয়েছে তার সাথে কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে না তার অভিভাবকত্ব গ্রহণ করা যাবে না তার সাহায্যকারী হওয়া যাবে না अर्थात तर पक्ष कथा बला जाकार संपर्क रखा जाते ना प्रकाश्य ना गोपने क्यों को संपर्क रखते परेना जदि क्यों रखे से मुनाफिक मुनाफिक संपर्क क्यों रखे आल्लाषेधाज्ञा अमान्य कर मुनाफिक तरह एक आचरण करते हैं এদের মধ্য থেকে যে আল্লা সাথে করেছিল যদি আল্লাহ নিজ অনুগ্রহ আমাকে দান করেন প্রচুর সম্পদ তা থেকে আমি অবশ্যই সদকা করব এবং আমি নে অন্তর্ভুক্ত হব মিন হুম কাদের মধ্য থেকে তাদের মধ্য থেকে হুম কারা মুনাফিকিন মুনাফিকদের মধ্য থেকে এমন কেউ আল্লাহর সাথে উয়াদা করল যদি আল্লাহ নিজ অনুগ্রহে আমাকে দান করেন দন তাহলে আমি ওই দন সম্পদ থেকে অবশ্যই আল্লাহর পথে আমি দান করবো অবশ্যই এবং অবশ্য অবশ্যই আমি অন্তর্ভুক্ত হয়ে যাবে লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব যারা পরিশুদ্ধ জীবনের অধিকারী হয়েছে আমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব অর্থাৎ আমার জীবনকেও এইভাবে আমি পরিশুদ্ধ করে নেব এই ওয়াদা কেউ আল্লাহর সাথে করেছিল করেছিলাম আল্লাহ যখন তাদেরকে নিজ অনুগ্রহে দান করলেন তখন সে কিপণতা করতে থাকল এবং আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিল এবং যারা বিমুখ হয়ে গেছে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেল এটা মুনাফিকদের সে অবস্থাটা এখানে বলা হচ্ছে আমি গতকাল জুমার খুদ্ায় ওই এই ঘটনাটি আলোচনা করেছিলাম তার আবার যেই কথাটি আলোচনা করেছিলাম মূলত এই প্রেক্ষাপটেই আয়ার দুটি এদেরই অন্তর্গত সে अनुग्रहे दम सम्पद सेल्लावश्यल्लासल्लम आनुगत्य करा निजेद जीवन के पुत पवित्र करुद्ध जीवन अधिकारी परिपूर्ण भे त এইভাবে ছাগল সম্পদের তখন সে কি করলো বাকি লুবি সে কীপণতা করলো আল্লাহর পথে দান করতে কীপণতা করলো ব্যাটপদারীদের কুশলকারীদেরকে সে ফিরত পাঠিয়ে দিল দিল না जख नाजिल हलते लुकर माध्य जल्ल्लम आबू बकर उमन उस्मान तर खेलाकाले नहीं ग्रहण करें अवस्थाई उस्मान खेलाफतकाले तरह मृत्यु कारण সে শুধু কিপনতাই করেনি কাবল সে আনুগত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল কিভাবে ফিরিয়ে নিয়েছিল মদিনায় থেকে জুমা সহ পাঁচ রক্ত সালাদ মসজিদে নববীতে সে আদায় করত জামাতের সাথে কিন্তু পরবর্তী সময়ে প্রথমবারে তিন রক্ত ছাড়ল সজর মাগরিদ এসা ছাড়লো এরপরে জুহর আসরও ছাড়লো তৃতীয়বারে জুমাও ছাড়ল সে সালাতে মসজিদ নবাতে পারত না আদায় করে গ্রহণ করা হয়নি। সে রাফুলের আনুগত্য থেকে সে নিজেকে সরিয়ে নিল কি সম্পদের জন্য এই সম্পদ তাকে আল্লাহর রাসুলের আনুগত্য তাকে তাকে দূরে সরিয়ে নিল এই জন্য মুনাফিকরা হল প্রচন্ড লুবি মুনাফেকদের বৈশিষ্ট্য এটা মুনাফেকরা হলো প্রচন্ড লুবি তারা আল্লাহর পথে দান করে না এই আশঙ্কায় যে দান করলে তার সম্পদ কমে যাবে আর মমিনগণ হলেন উদার হস্তের অধিকারী তাদের কাছে যাই তাকে আল্লাহর পথে খরচ করার যখনই প্রয়োজন বুঝতে পারে তখনই প্রকাশ্য অপ্রকাশ্যভাবে তার হাত দিয়ে সে দান করতে থাকে সেই মনাফিক একে তো সে কৃপণতা করল দ্বিতীয় হলো রাসুলের আনুগত্য থেকে সে নিজেকে দূরে সরিয়ে নিল আর সে ওই লোকদের অন্তর্গত হয়ে গেল যারা আল্লাহর দিনের বিধান মেনে চলতে স্বীকার করে দাওয়াত পাওয়ার পরও সেই দাওয়াত গ্রহণ না করে বিমুখ হয়ে জীবন জীবনযাপন করে উদ্যত জীবনযাপনে অভ্যস্ত সে তাদের অন্তর্গত হয়ে গেল যেই কারণে তার এখানে অপরাধ তিনটা এই তিনটি অপরাধের কারণে তার পরবর্তী সময়ে সে হাজির হল তার জাকাত গ্রহণ করা হয়নি রসদুল্লাহ সাল্লি সাল্লাম কোন এক যুদ্ধ থেকে ফিদার পরে যখন গণিমতের মাল যার যার কাছে আছে সবগুলো এনে জমা করার জন্য বেলালকে ঘোষণা দেওয়ার জন্য বললেন বেলাল ঘোষণা দিলেন সবার এগুলো জমা করা হলো এবং সেখান থেকে গণিমতের মাল বন্টন করা হয়ে গেল এরপর একজন ব্যক্তি ছোট্ট একটা জিনিস কোনো বনে আছে শুধু একটা ফিতা একটা ফিতা নিয়ে এসে সে দিলো। বলে এটা আমার কাছে ছিল গণিমতের মাল থেকে রাসুল্লাহ সাল্লাম তখন বললেন তুমি এটা এখন কেন নিয়ে আসছালের দাগ কি তুমি শুনতে পাওনি বলল যে আমি শুনেছিলাম তাহলে তুমি এটা নিয়ে যাও তোমার এটা আমি গ্রহণ করতে পারবো না আমি যখন ঘোষণা দিয়েছিলাম সকলে এনে জমা দিল তুমি সেই সময় জমা দাওনি एन गणीम माल इने जमा वंटित तुम इटा नहीं तुम चले जाओ आप एन निबना तुम क्रियाते दिन यहां तुम हाजिर होल्ला सल्लाम ओ व्यक्तर गणीवत माल सामान्य मूलत है आत्मसाफी कर गणतर माल সাধারণ একটা ফিতার কারণে যে কেউ জাহান নামি হতে পারে বাইতুল মাল এটা এত বড় একটা আমানত যে এই বাইতুল মালের আমানত রক্ষা করা একটা বড় এবাদত অনেক সব পাওয়া যাবে হাসরের ময়দানে আমানতদারদের কাতারে সে মর্যাদার সাথে সেখানে সামিল হবে আবার একটু খেয়ানতের কারণে সে জাহান নামি হয়ে যাবে হনিমত বায়সুল এগুলো এত সত্য আমানত আল্লাহ সুবাহ এটাকে গণ্য করেছেন এবং রাসুল্লাহ সাল্লু আলাই সালামের ব্যাপারে অত্যধিক গুরুত্ব প্রদান করেছেন এবং তিনি বলেছেন লা লাহুমান ওই ব্যক্তির ইমান নাই যার আমানতদারি নাই ওই ব্যক্তির দিন নাই যার ওয়াদা প্রতিশ্রুতি নাই যে আমানত রক্ষা করে না তার ইমান নাই আর যে ওয়াদা রক্ষা করে না তার দিনও নাই এই আমানত এটা ইমানের সাথে সম্পর্কিত বিষয় এই জন্য এই মুনাফেকরা কখনো সে আমানত রক্ষা করে না তুমি না খা तेज जदि अमानत रक्षा रखा है ता खेत कर किसु अब एक समय किसु विश्वस्त लोकर का कित रेखे कंतु जो हम जुलूम अत्याचार आसल जुलुम शिकार हलन বন্দী হলেন আমরা বিচ্ছিন্ন হলাম পরবর্তী সময় যখন তাদের কাছে সে আমানত চাইতে গেলাম অস্বীকার করতে থাকল কারণ যে জমা রাখি ছিল সে তো নাই অনেকেই অস্বীকার করতে থাকলো অনেকে বলল যে হারিয়ে ফেলেছি অনেকেই বললো যে আরেকজন নিয়ে গেছে এই ধরনের অথচ রাসুল্লাহ সাল্লা বলেছেন যেই ব্যক্তির আমানত দাড়ি নাই তার ইমান নাই যে তার ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করে না তার দিনও নাই এই মুনাফেকদের এটা কিন্তু একটা বৈশিষ্ট্য তারা আমানত রক্ষা করে না আর তারা যখন কথা বলে মিথ্যা বলে ওয়াদা করলে তারা সেই ওয়াদা ভঙ্গ করে এখানে কিন্তু স্বল্প কথাগুলোই আসেছে আর তারা কি কোনাটা করে এরা লুবি এবং এরা জগরাটে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মুনাফিকদের তাদের এই আচরণের কারণে ফাআক্বাবাহুম নিফাকান ফি ক্বুলুবিহিম ইলাYawmi yalqawnahu bima akhlafullahu ma wa'aduhu wa qab bima আল্লাহ ক্রামতের দিন পর্যন্ত তার সাথে মিলিত হওয়ার দিন পর্যন্ত তাদের অন্তরের মধ্যে নেফাক তাকে তিনি স্থায়ী করে দিয়েছেন এটা এই যে তারা আল্লাহর সাথে যে ওয়াদা করেছিল সে ওয়াদা লঙ্ঘন করেছে এবং তারা মিথ্যা বলেছে তারা দান করবে তারা পরিশুদ্ধ জীবনের অধিকারী হয়ে যাবে ই ওয়াদা করেছিল সেটা ছিল তাদের মিথ্যা তাদের এই মিথ্যা বলার কারণে এবং আল্লাহর সথে পৃথা লঙ্ঘন করার কারণে তাদের অন্তরের মধ্যে আল্লাহ চিরস্থায়ীভাবে স্থান করে দিয়েছেন তার নেতা কাকে এরা স্থায়ী মুনাফেত এই সকল লোকেরা সেই সময় ছিল এরপরেও ছিল এখনো আছে ভবিষ্যত থাকবে। এই ধরনের মানসিকতার এই ধরনের মুনাফিকদের অবস্থা চিরখালী থাকবে যারা এই ধরনের কর্ম কর্মকাণ্ডগুলো করবে এগুলা কিন্তু অনেকগুলো বিষয় আমরা যদি দেখি এক তারা আল্লাহর সাথে কৃত বাদালঙ্ঘন করে তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে তারা আল্লাহর আয়াতের সাথে তারা झगड़ा कर अल्लाहर आला के मिथ्यापन्न आल्ला रसुलर बिुदे अभिजुक उत्थपन कर खुद्स रटाएर पे तन सम्पद दान करते तीपणताकल लोकर अवस्था हल ता चिरस्थायी जहाान नामी तक मध्य ने क्या स्थायी भावे आल्ला रेखे दें আল্লাহ সুবাহ এই সকল মোনাফিকদের যখন তাদের নেফাত্তা নিজেদের ভিতরে অন্তরে শুধুমাত্র গোপনই থাকে এটা কর্মে প্রকাশ না পায় বা কখনো যদি কখনো তাদের মুখ থেকে কখনো কথা বের হয়ে যায় যার মাধ্যমে প্রকাশ হয়ে পড়ে সেই অবস্থায় তাদের জন্য তহবাব দবজা খোলা রেখেছেন চিরস্থায়ী ভেবে নিরাশ করে দেননি তহবাব দরজা আল্লাহ খুলে রেখেছেন मुनाफे काबा कर ता इमान पते दिन पते चले आसते कंतु जरा तरह युफर ऊपर अटल थकर ऊपर अटल थको तबा नहीं तर तबा कबुल हत्या करते जरा प्रकाश्य आल्लाल्लाहर रसुल आल्ला दिन आल्ला आयात सम्पर् विद्रूप कर অসম্মান করবে মিথ্যা প্রতিপন্ন করবে এদেরকে হত্যা করা মুসলমানদের জন্য খরচ অন্তত পক্ষে তাদের সাথে সম্পর্ক চিহ্ন করা তাদের সাথে কোনো ধরনের সামাজিক সম্পর্ক রক্ষা করা যাবে না অর্থনৈতিক লেনদেন করা যাবে না তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না তাদের সাথে নরম সুরে কথা বলা যাবে না এটা নিষিদ্ধ যদি মুনাফেকদের সাথে কেউ বন্ধুত্ব করে আত্মীয়তা করে সামাজিক সম্পর্ক রাখে ব্যবসায়িক অর্থনৈতিক লেনদেন করে সেই মুনাফিকের অন্তর্গত হয়ে যাবে পারিদলুক্ত সে হয়ে যাবে এই জন্য কাফেররা এরা সর্বাবস্থায় মুসলিম মিললার থেকে সম্পূর্ণ আলাদা থাকবে আমরা যদি এই বিষয়টি নিয়ে আমরা দিনগুলো আলোচনা করি তাও আমরা দেখতে পাবো এই দুনিয়ার অনেক মানুষ আছে অনেক শ্রেণীর মানুষ আছে অনেক পেশার মানুষ আছে অনেক প্রকৃতির মানুষ আছে অনেক বর্ণের মানুষ আছে আমরা কি সকল মানুষের সাথে সম্পর্ক রাখব পারব না আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন কিছু মানুষের সাথে হবে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর কিছু মানুষের সাথে হবে শত্রুতাপূর্ণ সম্পর্ক একদল মানুষ হবে আমাদের বন্ধু আমাদের সাহায্যকারী আমাদের অভিভাবক পৃষ্ঠপোষক আমরা তাদের বন্ধু তাদের সাহায্যকারী পৃষ্ঠপোষক আরেক দল মানুষ হবে আমাদের সাথে শত্রুতার সম্পর্ক অন্তরে সবসময় তাদেরকে শত্রু হিসেবে গণ্য করব তার দেখা মাত্রই আমার অন্তরে ধাউ ধাউ করে আগুন জ্বলবে শত্রুতার তার প্রতি কখনো ভালোবাসা প্রকাশ পাবে না তার সাথে নরন্তরে উত্তম সুরে কথা বলা যাবে না তাদের সাথে কঠোরভাবে ধমক দিয়ে কথা বলতে হবে তার সাথে সম্পর্ক ছিহ্ন করার ঘোষণা দিতে হবে ঘোষণা দিয়ে তার সাথে সরকার সম্পর্ক চিহ্ন করতে হবে একটা করে মানব সমাজের মধ্যে দুইটা শ্রেণী হয়ে যাবে এই মানব সমাজ তখন দুইটা ভাগে বিভক্ত হবে একটা হলো আল্লাহর বান্দাদের নিয়ে গঠিত একটি সমাজ আরেকটি হল শয়তানের বান্দাদের গঠিত নিয়ে আরেকটি সমাজ একদল আল্লাহর আরেক দল শয়তানের এক দল হিজবুল্লাহ আরেক দল হল হিজবুল শয়তান এই পৃথিবীতে এই দুইটা সম্প্রদায় হয়ে যাবে মাঝখানে সকলের সাথে মিলেমিশে আল্লাহ আমাদেরকে দেয়নি বিষয়টাতে আমাদের স্পষ্ট আকিদা নিয়ে আসা দরকার আমি কার সাথে বন্দুত্ব করব কে আমার শত্রু এই বিষয়টি আকিদাগতভাবে আমাদের অন্ত স্থান দেওয়া দরকার এটাই আকিদার একটা গুরুত্বপূর্ণ বিষয় আল ওলা আকিদা যদি তার কারো পরিশুদ্ধ না হয় সে না জেনে না বুঝে কুফরি দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে কুফফরদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে সে ওই দলের লুক হয়ে যাবে এই বিষয়টি এই আকিদাগত বিষয়টি না জানার কারণে এই জন্য আল ওয়ালাওয়াল বারা এটা আকিদার একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়টি ভালো করে বুঝে শুনে সেই আক্রিদাটা পুষণ করার আমি কি আমার বন্ধু কে আমার শত্রু আল্লাহর সাল্লাই এ ব্যাপারে বাক্স কমান সহকারে আমাদের সামনে পেশ করেছে আর এই এইখানকার আজকের আলোচনাগুলোর মধ্যেও এই বিষয়টির অনেকগুলো পয়েন্ট এসে গেছে এই বিষয়টি অত্যধিক গুরুত্বপূর্ণ এজন্য আমরা এই আকিদাগত এই বিভ্রান্তিতে যদি থাকি তাহলে আমরা দিনের পথে আছি চরম পরিতৃপ্তি অনুভব করি তথাপিও আমরা কুক্রিপথের প্রতীক হয়ে যাব সেই আঁকিদার ভ্রান্তির কারণে আঁকিদাগত পরিশুদ্ধিটা হলো সবচেয়ে বড় জিনিস আর আঁকিদার যদি কারো পরিশুদ্ধ হয় তার জীবন পরিশুদ্ধ হবে সেই সুযোগ তখন হয়ে যাবে এই জন্য কাপেরদের সাথে মোনাফেকদের সাথে কোনো প্রকারের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা যাবে না অর্থনৈতিক সম্পর্ক রাখা যাবে না সামাজিক সম্পর্ক রাখা যাবে না তাদের কোন প্রকারের গোপনে বা প্রকাশ্যভাবে তাদেরকে সাহায্য করা যাবে না তাদের অভিভাবকত্ব গ্রহণ করা যাবে না এটা আল্লাহ নিষিদ্ধ করে দিয়েছেন এরা আল্লাহর দুশ্মন ইমানদারের দুশ্মন যদি আমি মুমিন হই আল্লাহর দুশ্মনকে আমার দুশ্মন হিসাবেই गण्य कर लोकर मे आल्लात नेारशु हार सूखोग देा तो के स्थाई करे दिये चेन। के पो, पर ना परिशुद्ध है ना ते आल्ला नेता क्या पंत स्थायी दिए और आल्लाह जो তাদের তাদেরকে ক্রিয়ামত পর্যন্ত তাদের অন্তরে নেপাতটাকে স্থায়ী করে দেন কোনো মানুষের পক্ষে আর সম্ভব নয় তাকে ওই পথ প্রত্যেকে তার পিছনে হেদায়তের জন্য চেষ্টা চালিয়ে যাওয়া এটা কণ্ঠশ্রম ছাড়া কিছু নয় বরঞ্চ তার জন্য উপযুক্ত যে ফাইফলা সেটা হল তর বাড়ি হেদায়তের জন্য কোনো নসিহা নয় তার জন্য উত্তম নসিহা হল তার গব্দের উপর তরবারি চালিয়ে দেওয়া এটাই হলো উত্তম ফাইসালা আল্লাহর পক্ষ থেকে তোমার কারো কাছে বা আমাদের সাথী ভাইয়ের কাছে বা যে কোনো একজন ব্যক্তির কাছে বা আমার কাছে রাখতে টাকা হোক বা অন্য অন্য মালামাল হোক এখন এই মুহূর্তে মালামাল গোলা আনামত রাখতে এখন আমি যদি যথা টাইমে না ফেলতে পারি আমার যদি সমস্যা হয়ে যায় আমার বাইব আজকে সরুন ওরা বা মাল গোলা নষ্ট হয়ে ফেলে টাকা হোক অন্য মাল হোক जखी सूजग है হ্যাঁ হ্যাঁ যারা দায়িত্ব আছে যোগাযোগ হয়ে যাবে না পাওয়ার তো কথা নয় যোগাযোগ পাওয়া যাবে অনেকেই পাচ্ছেন না যোগাযোগ পাওয়ার সুযোগ আছে চেষ্টা করলে পাওয়া না কেমন সন্ধান যদি কেউ জানা তাকে বলবো আমরা যুগ করে আর কোন প্রশ্নকার আছে কি হ্যাঁ মোটাদ্দের ব্যাপার মোটাদের তবা নাই প্রবাটা হল সেটা আল্লাহর ব্যাপার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মোটাদ্দের ব্যাপারে কোন খ্যাতি নাই হ্যাঁ गायिका के दिए रसुल्ला গান রোষণা করে পাদের দিকে গান গাওয়াইত এই কারণে বিজয়ের দিন যে দেখলো আর বাসার কোনো পথ নেই তখন সে নিরুপায় হয়ে ওই কাবাগরের গিরাফে ধরে লটকে আছে নিরাপত্তার জন্য একজন এসে রাসুল্লাহ সাল্লাসাল্লামকে সংবাদ দিল যে ইদনে খাত কাবার গিরাফে ধরে লটকে আছে যান বাছানোর জন্য তিনি হুকুম দিলেন ওই অবস্থায় তাকে হত্যা করো जबा गोरे गिलाफ गोरे लटके आई अवस्था हत्या करु रोकसप दे हत्या नारी और चार जन पुरुष को हत्या जर कू क्षमा मुफ जुदी हो जाए जमा यहाँ मुसलमान हार परि कर কিন্তু যে ইসলাম গ্রহণ করে নাই সে কুফরির মধ্যে আছে এই অবস্থায় রাসুলকে গালি দিয়েছে যাই কিছু করুক সে যদি তবা করে তার তবা কবুল হবে তাকে হত্যা করা যাবে না কিন্তু একজন মুসলিম হওয়ার পর যদি সেই মোরতাদ হয় তার শাস্তি হলো তাকে হত্যা করা এই অবস্থায় যদি সে তবা করে আল্লাহ ইচ্ছা করলে তার তবা কবুল করে পরকালে তাকে মাফ করে দিতে পারেন কিন্তু দুনিয়ার সাত আটা হল তার মৃত্যুদণ্ড এটা অপরিহার্য আর কোন প্রশ্নগুতের নিয়ন্ত্রণে নাই কাগত নিয়ে গেছে সে চিন্তাই হয়ে গেছে নিজের হাতে তুলে দেওয়া তো নয় আর আত্মীয় স্বজনম অভিভাবকের হাতে যদি পরে তাহলে এটা তাদের কাছে নিতে হবে বই পুস্তক যদি হয় আর যদি হয় তারা যদি এই সময় তারা ওই নিরাপত্তার দিকটা চিন্তা করে যদি তাদের বিচিত নয় তারা এটা ওই সময় ভালো মনে করছে করে ফেটেছে এই জন্য আর এখন যার কাছে রাখা ছিল সে তো নিজে ইচ্ছা করে এটা আর করেনি কিন্তু তাকে এটা অবহিত করা দরকার আমার কাছে এটা ছিল এইভাবে নষ্ট হয়েছে অবহিত করা দরকার मन प्रश्न प्रसन्न हल्का लुकुलूटी दावत शुद्ध दावा क्यों चले सम्पर्क छिन्हेट ना সাধারণ দাওয়াতের মধ্যে হয়তো অনেক আছে ওইটা গণতন্ত্র পছন্দ করে না কিন্তু এটা তার উপলব্ধি নাই ওই এলিম নাই যে এটা পুকুরি এদের সাথে সম্পর্ক চিহ্ন করতে হবে ওই উপলব্ধি নাই জানে পছন্দ করে না সাথে আছে এমন লোক আছে এখন এটা তখা পাওয়াতে দরকার তো ঠিক আছে তাহলে ফসল মনে হয় শেষাই